আবু হুরাই রাহ রদুল্লাহ তালানহুর সূত্রে নবী সাল্লাহসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন তোমাদের কেউ যখন ঘুম হতে উঠল এবং অজু করল তখন তার উচিত নাক তিনবার ঝেড়ে ফেলা কারণ শয়তান তার নাকের ছিদ্রে রাত কাটিয়েছে